ইন আলহামদুলিল্লাহ নাহমদ হুয়ানুসল্লি আলা রসুল হিল করিম আদ খিফা উমর ইবনে আবদুল্লাজিজ রহমতুল্লাহ আল্লাই ওনার জীবনী ইনশাল্লাহ আলোচনা করবো আমরা ইসলামের ইতিহাস আবরসা খান নজিবাবাদী ওনার ইসলামের তারিখ এই কিতাব থেকে মূলত খলিফা উমর ইবনি আবদুল্লাজিজ রহমতুল্লাহ আলী ওনার জীবনী আলোচনা করবো ইনশাআল্লাহ আবু হাফস উমর ইবনে আবদুল আজিজ ইবনে মারোয়ান ইবনুল হাকাম তিনি হচ্ছেন ইসলামের খোলাফায় রাশিদ্দিনের পঞ্চম খলিফা তিনি খলিফায় শাহ আলেহ ন্যায়পরায়ণ যে নেককার যে খলিফ কন ছিলেন খলিফায় শাহ নামেও তিনি বিখ্যাত ঐতিহাসিকদের মতে খোলাফায় রাশিদিন হচ্ছেন পাঁচজন আহবক রাজি আলান হো উমর রাজি আলান হো উসমান রাজি আলী রাজি এবং ओमर इब्न आब्दुल अजीज रहमतुल्ला आलैम इबनी आब्दुल अजीज रहमतुल्लाजीज इबनी मरवान मिसर शासनकर्ता गवर्नर उमर रहम्ला हिजरीते अर्थात छः एक बिराशी ख्रीष्टाब्धि जन्मग्रहण करें तरह माता छे फारूक आजमेर अर्थात उमर फारूक रजालान नातनी तथा असिम इबनीम फारूकर कन्या छे अर्थात उमर आज सेले असिम ओनार कन्या छमर इबनी आब्दुल अजीज माता से हिसाब हे नले तार पिता अब्दुल आजीज अब्दुल मालिकर परवर्ती खलीफा हिसाब से मनोनी होब्दुल मालिक जीवित अवस्था मृत्युपुर খলিফা হতে পারেন পারেননি ছোটোবেলায় তাকে ঘোড়ায় লাথি মেরেছিল এবং সেই আঘাতের দাগ তার দেহে বিদ্যমান ছিল উমর ফারুক রাজিলাম হু প্রায়ই বলতেন যে আমার বংশধরদের মধ্য থেকে এমন এক ব্যক্তি হবে যার চেহারা একটি দাগ থাকবে এবং সে বিশ্বকে ন্যায় বিচারে ভরে দিবে এ কারণেই ঘোড়া যখন তাকে লাথি মারে তখন তার পিতা তার চেহারা থেকে রক্ত মুচ্ছছিলেন আর বলছিলেন যদি তুমি ওই ডাকযুক্ত ব্যক্তি হয়ে থাকো তাহলে খুব সৌভাগ্য সৌভাগ্যের কথা ইবনে সাহ থেকে বর্ণিত আছে উমর ফারুক রাজিয়ালহু প্রায় বলতেন হায় আমি যদি আমার সেই দাগযুক্ত পুত্রের অর্থাৎ বংশধরের যুগ পেতাম যে বিশ্বকে ঠিক ওই সময়ে ন্যায় বিচারে ভরে দিবে যখন তা থাকবে জুলুম অত্যাচারে পূর্ণ বিলাল ইবনে আবদিল্লা ইবনে উমরের চেহারাও একটি দাগ ছিল তাই ধারণা করা হত যে ওমর রাজে লহ যে ব্যক্তি সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন ইনি সেই ব্যক্তি কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ খলিফা হওয়ার পর সবাই বুঝতে পারলেন যে ইনি হচ্ছেন প্রকৃত্বপক্ষের সেই ব্যক্তি ইতিপূর্বে লোকেরা সাধারণত বলবদি করতো যে দুনিয়া শেষ হবে না যতক্ষণ না ওমরের মতো কোনো রাষ্ট্রনায়কের জন্ম না হয় বাল্যকালে উমর ইবিনী আবদুল্লা আজিজ উমর ইবিনী আবদুল আজিজের পিতা তাকে মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন তথায় সেখানেই তিনি প্রতিপালিত হন ফুকাহ মদিনার সংস্পর্শে তার জীবনের প্রথম ভাগ কাটে উলামায় মদিনার কাছে তিনি দিন শিক্ষা লাভ করেন জ্ঞান প্রজ্ঞা ফিখ ইত্যাদি শাস্ত্রে তিনি এত উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন যে তিনি যদি খলিফা না হতেন তাহলে অবশ্যই শরীয়তের ইমামদের মধ্যে গণ্য হতেন এবং তাকেই সর্বশ্রেষ্ঠ ইমাম বলে মান্য করা হতো মদিনায় তার পিতা তাকে উবায়দুল্লা ইবনে আবদুল্লার কাছে পাঠিয়েছিলেন তিনি উবায়দুল্লার কাছে প্রশিক্ষিত এবং প্রতিপালিত হন জায়দ ইবনে আসলাম আনাসরাজিয়া লমহ থেকে বর্ণনা করেছেন তিনি বলেন রসুল সাল্লাহ আলয় সালামের পর আমি উমর ইবনে আবদুল আজিজ ব্যতীত অন্য কোনো ব্যক্তির পিছনে এ ধরনের নামাজ পড়িনি যার সাথে রসুল সাল্লাইসাল্লামের নামাজের অনেক মিল ছিল জায়দ বলেন তিনি রুকু এবং শেষদা পুরোপুরি আদায় করতেন কিন্তু কেয়াম এবং কৌদে অর্থাৎ দাঁড়ানো এবং বসাবস্থেরি করতেন না এক ব্যক্তি উমর ইবিন আবদুল্লাহ আজিজ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি উত্তরে বলেন তিনি হচ্ছেন বনু উমায়ের বনু উমাইয়া অর্থাৎ নাজির অর্থাৎ অভিজাত ব্যক্তি এবং কেয়ামতের দিন তিনি একক উম্মত হিসেবে উত্থিত হবেন উমর ইবনে আবদুল্লা আজিজ আলাই খলিফা হওয়ার পূর্বে অত্যন্ত চাকজমকপূর্ণ মূল্যবান পোশাক পরিধান করতেন কিন্তু খলিফা হওয়ার পর তিনি পানাহার এবং পরিধানে দরবেশ একেবারে দুনিয়া বিমুখী তার রূপ ধারণ করেন মাইমন ইবনে মিহরান বলেন অনেক বিখ্যাত ওলামা ন্যায় তার অনেক বিখ্যাত ওলামা সাগরিদদের ন্যায় তার সংসর্গে তার সংস্পর্শে থাকতেন মুজাহিদ বলেন যে মুজাহিদ রহমতুল্লাহ আমি উমর ইবনে আব্দুল আজিজের কাছে এই ধারণা নিয়ে এসেছিলাম যে তিনি আমার কাছ থেকে কিছু শিখবেন কিন্তু তার কাছে এসে স্বয়ং আমাকেই অনেক কিছু শিখতে হলো। তার পিতা আব্দুল আজিজ ইবনে মারওয়ানের মৃত্যুর সময় তিনি মদিনাতেই ছিলেন আব্দুল আলিজ আবদুল আজিজের মৃত্যু সংবাদ শুনে আব্দুল মালিক ইবনে মারওয়ান উমরকে দামিশকে ডেকে পাঠিয়ে তার সাথে আপন কন্যা ফাতেমার বিয়ে দেন আবদুল মালিকের মৃত্যুর পর ওয়ালিদ খলিফা হয়ে উমরকে মদিনা শাসনকর্তা নিয়োগ করেন তিনি ছিয়াশি বছর ছিয়াশি হিস্রি থেকে তিরানব্বই হিস্রি পর্যন্ত মদিনা শাসনকর্তা ছিলেন তিনি আমির হজ হিসেবে বেশ কয়েকবার হজ আদায় করেন মদিনায় গভর্নর থাকাকালে সমগ্র ফুকাহা এবং ওলাম্মা সবসময় তার দরবারেই অবস্থান করতেন তিনি মদিনায় ফিদের একটি কাউন্সিল গঠন করেছিলেন এবং সেই কাউন্সিলের পরামর্শ অনুযায়ী তিনি যাবতীয় কাজ সম্পাদন করতেন হাজের অভিযোগের ভিত্তিতে তিরানব্বই ওয়ালিদ তাকে পদচ্যুত করে মদিনা থেকে সিরিয়া পাঠিয়ে দেন সিরিয়া ডেকে পাঠান যখন ওয়ালিদ এই ইচ্ছা পোষণ করেন যে তিনি আপন ভাই সোলেমানকে ওয়ালি আহদি থেকে বঞ্চিত করে আপন পুত্র আপন নিজের পুত্রকে ওয়ালি আহদি নিযুক্ত করবেন তখন হাজ কুতাইবা এরুপ ওয়ালিদকে সমর্থন করেন কিন্তু অন্যান্য সভাষদ এটার সমর্থন করেন নাই সর্বপ্রথম যে ব্যক্তি প্রকাশ্যে এবং সজোরে ওয়ালিদের ওই মতের বিরোধিতা করেন তিনি হচ্ছেন উমর ইবনে আব্দুল আজিজ তাই ওয়ালিদ তাকে বন্দি করেন এবং তিন বছর তাকে বন্দী অবস্থায় কাটাতে হয় এরপর কারোর সুপারিশে তাকে ছেড়ে দেওয়া হয় एक कारण सोलैम बीन आब्दुल मालिक उमर इबी आब्दुल्लाजीजर अत्यंत कृतज्ञ ऋणी सोलैम खलिफा हार पर उमर इबिन आब्दुल अजीज के तरह प्रधानमंत्री नियोग करें मृतुकाले परवर्ती खीफा निजुक्त करें खिलाफतर आसने उमर इबिन आब्दुल अजीज जख सोलैम इबिन अब आब्दुल मालिक इंतकाल करें तक तर प्रधानमंत्री রাজা ইবনে হায়াত সমগ্র বনু উমাইয়া এবং সকল অধিনায়কদেরকে অর্থাৎ বিভিন্ন বাহিনীর অধিনায়কদেরকে ওয়াবিকের মসজিদে একত্রিত করেন শিলমোহরকৃত সুলাইমানের ওই ফরমান তার কাছে ছিল তিনি সকলের খলিফা সকলকে খলিফার মৃত সংবাদ জানিয়ে পুনরায় শিলমোহরকৃত এই ফরমানের অনুকূলে সাধারণের কাছ থেকে বায়াত গ্রহণ করেন তারপর তিনি শিলমোহর খুলে ফরমানটি সবাইকে পাঠ করে শোনান তাতে সোলামান ইবনী আবদুল মালিক লিখেছিলেন এটি আল্লাহর বান্দা আমিরুল মেন সোলমান ইবনে আবদুল মালিকের পক্ষ থেকে ওমর ইবনি আব্দুল আজিজের নামে লিখিত আমি তোমাকে এবং তোমার পরেই ইয়াজিদ্দি আব্দুল মালিককে ওলি আহাদ মানে পরবর্তী পরবর্তী খেলাফতের অবস্থানে খেলাফতে আসবে এই হিসাবে আমি নিযুক্ত করলাম অর্থাৎ জনসাধারণের উচিত আমার এই ফরমান শোনা তা মান্য করা আল্লাহকে ভয় করা এবং মতবিরোধ না করা যাতে অন্যরা তোমাদের পরাজিত করবে ব্যাপারে আসন্নিত হয়ে না ওঠে এই ফরমান শুনে হিসাম ইবনে আব্দুল মালিক বলেন আমরা ওমর ইবনে আবদুল আজিজের হাতে বায়াত করব না কিন্তু রাজা ইবনে হায়াত দুঃসাহসিকতার পরিচয় দিয়ে অত্যন্ত কঠোর বাসায় জবাব দেন আমি তোমার গদিয়ে দেব একথা শুনে হিসাম চুপ হয়ে যান আব্দুল মালিকের সন্তানরা এই ওসিয়তকে তাদের অধিকার হরণের একটি কারণ বলে মনে করতেন কিন্তু সাধারণভাবে লোকেরা উমর ইবনে আবদুল আজিজের খলিফা হওয়াকে অত্যন্ত পছন্দ করত তিনি ছাড়া অন্য কেউ খলিফা হোক তা কেউ চাইত না তারা চাইত না অপরদিকে উমর ইবনে আবদুল আজিজের পর যেহেতু ইয়াজিদ ইবনে আব্দুল মালিককে ওয়ালিয়া হাত নিয়োগ করা হয়েছিল তাই আবদুল মালিকের বংশধররা কিছুটা স্বস্তিবোধ করেছিল এই এইভাবে যে খেলাফত পুনরায় আমাদের হাতেই ফিরে আসবে যখন রাজা ইবনে হায়াত সুলাইমানের হসিয়তনামা পরে তখন উমর ইবনে আবদুল আজিজ খিলাফত খিলাফতের জন্য তাকে মনোনীত করা হয়েছে শুনে ইনালিহি ইহি র জীবন পাঠ করেন এবং অসার হয়ে আপন জায়গায় বসে পড়েন রাজা ইবনি হায়াত তাকে ধরে উঠিয়ে নিয়ে মেম্বার উপর বসিয়ে দেন সকলেই প্রথমে সকলেই প্রথমে হিসাম ইবনী আব্দুল মালিককে ডেকে বায়াত করতে বলেন ইসাম আসেন এবং বায়াত করেন তার বায়াতের পর সবলোকেই সন্তুষ্ট চিত্তে বায়াত করে বায়াতের পর ওমর ইবনি আব্দুল আজিজ সোলেমান ইবনি আবদুল মালিকের জানাজার নামাজ পড়ান লাশ দাফন করে তিনি ফিরে যাচ্ছিলেন যখন তখন লোকেরা তাকে তার সামনে শাহী আস্তাবলের একটি ঘোড়ায়নে দাঁড় করা এবং বলে আপনি এর উপর আরোহণ করে তাবুতে ফিরে যান তখন তিনি বলেন আমাকে বহন করার জন্য আমার নিজস্ব খরচরই যথেষ্ট তিনি শেষ পর্যন্ত নিজস্ব খরচরে চরে আরোহণ করেই আপন তাবুতে ফিরে যান লোকেরা তাকে খেলাফতের প্রাসাদে নিয়ে যেতে চাইলে তিনি বলেন সেখানে আইব ইবনে সুলাইমানের পরিবার পরিজন রয়েছে যতক্ষণ তারা সেখানে থাকবে ততক্ষণ আমি আমার তাঁবুতে অবস্থান করবো খেলাফতের বায়াত নেওয়ার পর ওমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লা আলাই জনসাধারণের উদ্দেশ্যে যে ভাষণ দেন তা ছিল এরকম আল্লাহতালার প্রশংসা এবং রসুল সাল্লাইসাল্লামের প্রতি সালাত এবং সালাম পাঠানোর পর হে লোকেরা পবিত্র কোরআনের পর আর কোনো কিতাব নেই এবং রসুল সাল্লু আলিয়া সাল্লামের পর আর কোনো নবী নেই আমি কোনো জিনিসের সূচনাকারী নই বরং সমাপ্তকারী আমি মুক্তাদি বা বেদাতি নই বরং মুক্তি মানে অনুসরণকারী আমি কোনো অবস্থায় তোমাদের চাইতে উৎকৃষ্ট নই অবশ্য আমার কাদের বোঝা তোমাদের চাইতে অনেক ভারী যে ব্যক্তি জালেম বাদশার কাছ থেকে পলায়ন করে সে জালেম হতে পারে না স্মরণ রেখো আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোন সৃষ্টির মানুষের আনুগত্য বৈধ নয় ওমর ইবন আবদুল্লা আজিজ রহমতুল্লাহ সোল্যমান ইবনি আব্দুল মালিকের দাপন কাপন সেরে ফিরে এলে কৃতদাস বলল আপনাকে অত্যন্ত বিষাদগ্রস্ত দেখাচ্ছে তিনি বললেন যে আজ যদি এই বিশ্বে কোনো ব্যক্তি বিষাদগ্রস্ত থেকে থাকে সে তো আমি আমার উপরে এই বোঝা কি কম যে আমি চাচ্ছি আমার আমল নামা লিপিবদ্ধ হওয়া এবং আমার কাছ থেকে তার জবাবতলাপ করার পূর্বেই যেন আমি হকদারের হক তার কাছে পৌঁছে দিই খেলাফতের বায়াত গ্রহণ এবং সোলাইমানের দাফন কাফন শেষ করে তিনি ঘরে প্রবেশকালে তার দাঁড়িয়ে ছিল অস্ত্রসিত্ত এই অবস্থা দেখে তার স্ত্রী শঙ্কিত হয়ে জিজ্ঞেস করলেন আপনি ভালো তো তিনি উচ্চ দেন ভালো কোথায় আমার ঘরে উম্মতে মোহাম্মদের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে এখন থেকে বস্ত্রহীন অন্নহীন রুগী মজলুম মুসাফির কয়েদি শিশু বৃদ্ধ অসচ্ছল আত্মীয় স্বজন সকলেরই বোঝা আমাকে বহন করতে হবে আমি এই ভয়েই কাঁচছি এমন যেন না হয় যে আমাকে কেয়ামতের দিন এই বোঝা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে অথচ আমি তার জবাব দিতে অপারগ হয়ে পড়ব খলিফা হওয়ার পর তিনি তার স্ত্রী ফাতেমা বিনতে আব্দুল মালিককে বলেন তুমি তোমার যাবতীয় অলঙ্কার বাইতুল মালে দান করো অন্যথা আমি তোমার থেকে পৃথক হয়ে যাব কেননা এটা আমার কাছে মোটেই পছন্দনীয় নয় যে তুমি এবং তোমার অলঙ্কার দি এবং আমি একই ঘরে অবস্থান করি একথা শুনে তার স্ত্রীর সঙ্গে সঙ্গে তার যাবতীয় অলঙ্কার মুসলমানদের কল্যাণার্থে বাইতুল মালে দান করেন প্রসঙ্গত উল্লেখ্য যে এ সমস্ত অলঙ্কারের মধ্যে একটি অতি মূল্যবান মতিও ছিল যা আব্দুল মালিক তার মেয়েকে দান করেছিলেন ওমর ইবিনী আবদুল আজিজের মৃত্যুর পর যখন ইয়াজিদ ইবনে আব্দুল মালিক খলিফা হন তখন তিনি ফাতিমা ইন বিনতে আব্দুল মালিককে বললেন আপনি ইচ্ছা করলে আপনার অলংকারাদি বায়তুল মাল থেকে ফেরত নিয়ে নিতে পারেন ফাতিমা উত্তরে বলেন যে জিনিস আমি সন্তুষ্ট চিতে বায়তুল মালে দান করেছি তা এখন ওমর ইবনে আবদুল্লা আজিজের পর আর ফেরত নিতে পারি না আবদুল্লা আজিজ ইবনে ওয়ালিদ সোলেমানের মৃত্যুকালে উপস্থিত ছিলেন না এবং তিনি ওমর ইবনে আবদুল্লাজিজের বায়াত বায়াতের কথা জানতেন না সোলেমানের মৃত্যুর কথা সংবাদ শুনে তিনি খেলাফতের দাবি উত্থাপন করেন এবং সেনাবাহিনী নিয়ে দামিষ্কে অভিমুখে রওনা হন যখন তিনি দামিষ্কের নিকটবর্তী হন এবং উমর ইবনি আব্দুল আজিজের বায়াতের কথা শুনেন তখন তিনি নির্দিদায় তার খিদমতে হাজির হয়ে তার হাতে বায়াত করেন এবং বলেন আপনার হাতে বায়াত করা হয়েছে এ কথা আমি জানতাম না উমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ উত্তরে বলেন যদি তুমি খেলাফতের জন্য উদ্যোগী হতে তাহলে আমি কখনো তোমার মোকাবেলা করতাম না বরং লড়াই ঝোকরা পরিহার করে নিজের ঘরে বসে থাকতাম আবদুল আজিজ ইবনে ইবনে ওয়ালিদ তখন বলেন আল্লাহ সবথ আমি আপনাকে ছাড়া অন্য কাউকে খেলাফতের যোগ্য মনে করি না ওমর ইবনে আবদুল্লা আজিজ রহমতুল্লা আলাই খেলাফতের আসনে অধিষ্ঠিত হওয়ার সাথে সাথে একটি নির্দেশ জারি করেন যে এখন থেকে আলী আলান হু সম্পর্কে কেউ যেন কোনোর অপ্রীতিকর এবং শিষ্টাচার বিরোধী কোনো শব্দ উচ্চারণ না করে তখন পর্যন্ত বনু উমাইয়াদের মধ্যে সাধারণভাবে এই রাজ চলে আসছিল যে আলী আলিরাজিয়ালহুকে মন্দ বলত বলতে এবং জুমার খুদ্ তাকে খারাপ ভাষায় বলতে দ্বিধাবোধ করত না অমর ইবনি আব্দুল আজিজ রহমতুল্লা আলাই হাজাজ ইবনি ইউসুফ সাকাফিকে অত্যাচারী শাসক বলেই মনে করতেন তাই সোলামানের যুগে যে সব আলেম এবং সভাসদ হাজের পদঙ্ক অনুসরণ করতেন তিনি তাদেরকে পদচ্যুত করেন খোরাসানার গভর্নর ইয়াজিদ ইবনে মোহাল্লাদকে তিনি মন্দলুক বলেই জানতেন একথা তার জানা ছিল যে ইয়াজিদ জুরজান এলাকার জিজিয়া আদায় করে তা বাইতুল মালে জমা দেয়নি তিনি তাকে তলব করেন ইয়াজিদ দরবারে হাজির হয়ে উল্লেখিত অর্থ দাখিল না করার পিছনে অনেক উজ্বা এবং যুক্তি পেশ করেন তিনি এবারে চাতুর্যের আশ্রয় নেন কিন্তু ওমর ইবনে আবদুল্লা আজিজ রহমতুল্লাহ বলেন এটা হচ্ছে সমগ্র মুসলমানদের সম্পত্তি আমি কি করে এটা মাফ করতে পারি এরপর তিনি ইয়াজিদ্কে পদচ্ছুত করে হালাব দুর্গে বন্দি করেন এবং তার স্থলে জাররা ইবনে আব্দুল্লাহকে আবদুল্লাহ হাকিমিকে খোরাসানের গভর্ন নিউ করেন মাসলামা ইবনে আবদুল মালিক এবং তার সেনাবাহিনীর লোকদেরকে যারা দীর্ঘদিন থেকে রোমানদের মোকাবেলা এবং কনস্টান্টিনোপোল অবরোধে নিয়োজিত থাকার কারণে একেবারে ক্লান্তশান্ত হয়ে উঠেছিলেন দেশে ফিরিয়ে নিয়ে আসেন কিছুদিন পর খোরাসানার গভর্নর জার্ৰবনে আবদুল্লাহ হাকিমের বিরুদ্ধে তার কাছে অভিযোগ আসে যে তিনি মাওয়ালিদেরকে কোন ভাতা বা রসদ সামগ্রী না দিয়ে জিহাদে পাঠান আর জিম্মিদের মধ্য থেকে যেসব লোক ইসলাম গ্রহণ করে তাদের কাছ থেকেও খারাজ আদায় করেন এই অভিযোগ শ্রবণ করে তিনি জার্রাহ ইবনে আবদুল্লার কাছে নিন্মুক্ত নির্দেশ প্রেরণ করেন যে যে ব্যক্তি নামাজ পড়ে তার জিজে মাফ করে দাও এটা শোনার সাথে সাথে লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করে জার্রা ইবনি আবদুল্লাহ এ সমস্ত ন মুসলিমদের উপর আশ্বস্ত ছিলেন না তাই তিনি তিনি খাতনার মাধ্যমে তাদের ব্যাপারে পরীক্ষা নেন উমর ইবনে আবদুল্লাহ আজিদের কাছে এই সংবাদ পোস্টে তিনি জার্রাহকে লিখে পাঠান রাসুল সাল্লাহ আলাইসলামকে আল্লাহ তালা দায়ী আহব্বানকারী রূপে প্রেরণ করেছিলেন খাতিন বা খতনাকারী রূপে নয় এরপর তিনি তাকে নিজের কাছে তলব করেন যাররা আব্দুর রহমান ইবনে নঈমকে নিজের প্রতিনিধি নিয়োগ করে স্বয়ং খলিফার দরবার এসে হাজির হন ওমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ তাকে জিজ্ঞেস করেন তুমি কখন খোরাসান থেকে রওনা হয়েছিল তিনি নিবেদন করেন পবিত্র রমজান মাসে তিনি বলেন যে ব্যক্তি তোমাকে জালিম বলে সে সত্য কথাই বলে তুমি কেন পবিত্র রমজান অতিক্রান্ত হওয়া পর্যন্ত তোমার কর্মস্থলে অবস্থান করলে না তারপর তিনি আব্দুর রহমান ইবন আয়েমকে জিহাদ এবং নামাজের ইমাম এবং আব্দুর রহমান কুশাইরিকে রাজস্ব নিয়োগকর্তা নিয়োগ করেন শত্রুরা আজারবাইজান আক্রমণ করে মুসলমানদের উপর লুটপাট চালিয়েছিল ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আল্লাহ ইবনে হাতিব ইবনে হাতিম বাহিলিকে অধিনায়ক নিয়োগ করে সেদিকে একটি বাহিনী প্রেরণ করেন তিনি সেখানে পৌঁছে শত্রুদের যথোপযুক্ত শাস্তি দেন এবং ইসলামের ভাবমর্যাদা পুনরজ্জীবিত করেন ওমর ইবনে আবদুল্লাজিদের শাসন আমলেই সিন্ধুর জনসাধারণ এবং সেখানকার রাজারা সন্তুষ্ট ইসলাম গ্রহণ করে এবং সেখানে ইসলামের ব্যাপক প্রসার ঘটে স্পেনের দিক থেকে প্রয়োজন অনুভূত হলে তিনি সেদিকেও সাজ সরঞ্জাম সহ সেনাবাহিনী প্রেরণ করেন তার আমলে রোমানদের বিরুদ্ধে উল্লেখযোগ্য বিজয় অর্জিত হয় বনু উমাইয়া লোকেরা তাদের খেলাফতের আমলে ভালো ভালো জায়গির সহ জবরদস্তিমূলকভাবে দখল করে নিয়েছিল এতে অন্যান্য মুসলমানদের অধিকার বিনষ্ট হয় কিন্তু যেহেতু বনু উমাইয়ার রাষ্ট্র ক্ষমতার অধিকারই ছিল তারা তাই কেউ তাদের ভয়ে তাদের বিরুদ্ধে টু শব্দটি পর্যন্ত করত না উমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ খলিফা হওয়ার পর সর্বপ্রথম নিজের স্ত্রীর অলঙ্কারা যেগুলোর মধ্যে অন্যায়ভাবে পরিচিত মালের সংমিশ্রণ রয়েছে বলে তিনি মনে করতেন নিজের ঘর থেকে বের করে বায়তুল মালে জমা করে দেন এরপর তিনি বনু উমাইয়াকে একত্রে করে বলেন রসুল সাল্লি সাল্লামের অধিকারকে অধিকারে ফাদাক উদ্যান ছিল যার আয় থেকে তিনি বনু হাসিমের শিশুদের দেখাশোনা করতেন এবং তাদের বিধবাদের বিবাহ দিতেন ফাতেমা রাজি আল আনহা রাসুল সাল্লাহ আলাইসলামের কাছে এই উদ্যানটি প্রার্থনা করেছিলেন কিন্তু রাসুল সাল্লাহ আলাইসলাম তাকে তা দিতে অস্বীকার করেন অব্বকর সিদ্দিক রাজিয়াল আনহা এবং অমর রাজিয়াল আহর যুগে ওই বাগানটি সে অবস্থায় ছিল শেষ পর্যন্ত মারোয়ান তা দখল করে নেন মারোয়ান থেকে হস্তান্তরিত হতে হতে এটা আমার উত্তরাধিকারীতে এসে পৌঁছেছে কিন্তু তা আমার বুদ্ধিতে আসে না যে জিনিসটি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আপন কন্যাকেও দিতে অস্বীকৃত করেছিলেন তা আমার জন্য কীভাবে বৈধ হয়ে গেল অর্থাৎ আমি তোমাদের সবাইকে সাক্ষী রেখেই বলছি আমি ফাদাক উদ্যান সেই অবস্থায় ছেড়ে দেবো যে অবস্থায় রাসুল সাল্লাহ আলাইসাল্লামের যুগে এরপর তিনি তার সমগ্র আত্মীয় স্বজন এবং উমাইয়ার লোকদের যাবতীয় আসবাব সামগ্রী যা অবৈধভাবে তারা দখল করে রেখেছিল বায়তুল মালে ফিরিয়ে নিয়ে আসেন আউজাই রহমতুল্লাহ বলেন একবার অমর ইবনে আবদুল্লা আজিজের ঘরে বন হুমাইয়ার অধিকাংশ গণ্যমান্য লোক উপবিষ্ট ছিলেন তিনি তাদের সম্বোধন করে বলেন তোমাদের ইচ্ছা কি এই যে আমি তোমাদেরকে কোনো বাহিনীর অধিনায়ক অথবা কোনো এলাকার মালিক এবং হাকিম বানিয়ে দেব স্মরণ রেখো আমি এটাও মানতে রাজি নই যে আমার ঘরের মেজে তোমাদের পদজুলিতে অপবিত্র হোক তোমাদের অবস্থা অত্যন্ত দুঃখজনক আমি তোমাদের আপন দিন এবং মুসলমানদের সহায় সম্পদের মালিক কোনোভাবেই করতে পারি না তারা নিবেদন করলো আত্মীয়তার সূত্র কি আমরা আপনার কাছে কোনো অনুগ্রহ বা বিশেষ সুযোগ সুবিধা লাভ করতে পারি না ওমর ইবিন আব্দুল আজি রহমতুল্লা আল্লাহ উত্তরে বললেন আমার মতে এক্ষেত্রে তোমাদের এবং একজন সাধারণ মুসলমানের মধ্যে তিল পরিমাণ পার্থক্য নেই খোলাফায় রাশেদার পর খোলাফায় বনু উমাইয়ার অন্তর থেকে এই যে মনোবৃত্তি এটা একেবারে উদাও হয়ে গিয়েছিল এবং ইসলামী রাষ্ট্র সেই স্বেচ্ছাচারিতার অনুপ্রবেশ ঘটেছিল যা একসময় কাইসার এবং ক্রিসার সাম্রাজ্যের বিদ্যমান ছিল ওমর ইবনে ইমনি আবদুল্লা রহমতুল্লাহ ইসলামের এই যে সমনীতি এটাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন ফলে আবর রাজু এবং ফারুকে আজম ওমর রাজান হুয়ের জোর পুনরায় মানুষের চোখে ভাসতে থাকে যেহেতু তার খেলাফতকালে বনুমাইয়ার লোকেরা তাদের ধারণা অনুযায়ী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল অনেক সম্পত্তি যা জোরপূর্বক তারা দখল করে নিয়েছিল তাদের কাছ থেকে চিনিয়ে নেওয়া হয়েছিলো এবং সম্মান এবং মর্যাদার সূচ্য স্থান যা গোত্রগত রাষ্ট্রীয় ব্যবস্থার কারণে তারা লাভ করেছিল ইসলামী সাম্য কারণে সেটা তার হারিয়ে যাচ্ছিল তাই তারা খেলাফতকে তাদের নিজেদের জন্য অত্যন্ত ক্ষতিকর মনে করতে থাকে বনু উমাইয়া। তার ওমর ইবিন আবদুল্লা আজিজ রহমতুল্লাহর দিনদারিতা এবং বিশুদ্ধ মন মানসিকতার কথা অন্যান্যের মতো বনু উমাইয়াও স্বীকার করত। তবে তারা তার অস্তিত্বকে তাদের জাতিগত এবং সম্প্রদায়গত স্বার্থ উদ্ধারের পথে একটা বিরাট প্রতিবন্ধক হিসেবে দেখতে পেত একবার বনু উমায়ের লোকেরা নিজেদের অবৈধভাবে অর্জিত সম্পত্তি রক্ষার জন্য এই কৌশল অবলম্বন করেছে তারা অমর ইবনে আব্দুল আজিজের ফুফু ফাতেমা বিনতে মারোয়ানের কাছে গিয়ে এই মর্মে আবেদন জানায় যে আপনি অনুগ্রহপূর্বক ওমর ইবনি আবদুল আজিজের কাছে গিয়ে আমাদের সম্পত্তির ব্যাপারে সুপারিশ করুন ওমর ইবনি আবদুল আজিজ রহমতুল্লাহ তার ওই ফুফুকে অত্যন্ত সম্মানের চোখে দেখতেন যা হোক ফাতিমা আবদুল্লা আজিজের কাছে সুপারিশ করলে তিনি তার সামনে ন্যায় এবং সত্য অনুসরণের বিষয়টি এত সুন্দরভাবে তুলে ধরেন যে শেষ পর্যন্ত ফাতিমা একথা বলতে বাধ্য হন যে আমি তোমার ভাইদের অর্থাৎ সম্প্রদায়ের লোকদের অত্যধিক চাপ সৃষ্টির কারণে তোমাকে বোঝাতে এসেছি কিন্তু তোমার ন্যায়প্রণতা এবং পবিত্র চিত্রতার প্রেক্ষিতে আমি সে ব্যাপারে আর কিছুই বলতে চাই না এই বলে তিনি তার কাছ থেকে উঠে যান এবং বনু উমাইয়াকে গিয়ে বলেন তোমরা ফারুকে আজমের পত্রীর সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছিল বলে তার সন্তানদের মাঝে আজ ফারুকি রং বিকশিত হচ্ছে অর্থাৎ ওমরের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য দেখা যাচ্ছে ওমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ ওনার চরিত্র এবং গুণাবলী একবার জৈনৈক ব্যক্তি ওমর ইবনে আব্দুল আজিজের খেদমতে হাজির হয়ে নিবেদন করলো আমি রাতে স্বপ্ন দেখলাম রসুল সাল্লাইসাল্লাম বসে আছেন আর তার ডান দিকে সিদ্দিকে আকবর বাম দিকে ফারুকে আজম এবং সম্মুকে আপনি বসে আছেন ইতিমধ্যে দুজন লোক একটি বিবাদ নিয়ে হাজির হলো রসুলসাল্লাহ আলিয়াল্লাম আপনার দিকে মুখ করিয়ে বললেন তুমি তোমার খেলাফতের আমলে দুজনের অর্থাৎ আবুবকার এবং উমরের পদাঙ্ক অনুসরণ করে চলবে একথা শুনে ওমর ফারুক রাজে নিবেদন করলেন আমি দেখি যে সে এরূপই করে এই স্বপ্ন বর্ণনা করে বর্ণাকারী আর সত্যতা সম্পর্কে শপথ করলে তিনি কাঁদতে থাকেন অর্থাৎ ওমর ইবনে আবদুল্লাজিজ কাঁদতে থাকেন হাকাম ইবনে উমর বলেন আমি একবার ওমর ইবনে আবদুল আজিজের দরবারে উপস্থিত ছিলাম এমন সময় সরকারি আস্তাবলের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসে তার কাছে আস্তাবলের খরচ চাইলেন তিনি বলেন তুমি আস্তাবলের সবগুলো ঘোড়া সিরিয়া শহর সমূহে নিয়ে গিয়ে যে দাম পাও তাতে বিক্রি করে দাও এবং ওই অর্থ আল্লা রাস্তায় বিলিয়ে দাও আমার জন্য আমার খরচটাই যথেষ্ট ইমাম জুহুরি রহমতুল্লাহ বলেন যে ওমর ইবনি আব্দুল আজিজ রহমতুল্লাই পত্র মারফত সালিম ইবনি আব্দুল্লাহকে জিজ্ঞেস করেন জাকাতের ব্যাপারে ফারুকে আজম কিনিতি অবলম্বন করতেন এর উত্তরের শেষাংশে তিনি লিখেন আপনি যদি মানুষের সাথে সেরূপ আচরণ করেন যেরূপ আচরণ ফারুক আজম রাজিল তার খেলাফত আমলে করতেন তাহলে আপনি আল্লাহর কাছে তার চাইতেও অধিক মর্যাদার অধিকারী হবেন তখন উমর ইবনে আবদুল্লা আজিজ আলাই। যখন খলিফা নির্বাচিত হন এবং লোকেরা তার হাতে বায়াত করে তখন তিনি কেঁদে ফেলেন এবং বলতে থাকেন আমি আমার সম্পর্কে অত্যন্ত শঙ্কিত হাম্মাদ রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করেন আপনার কাছে দীরহাম বা দিনার কি পরিমাণ প্রিয় উমর ইবনে আবদুল্লা আজিজ উত্তর দেন যে মোটেই প্রিয় নয় হাম্মাদ বলেন তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবেন খলিফা ইবনি সাঈদ ইবনে আস রহমতুল্লাহ উমর ইবনে আবদুল্লা আজিজকে বলেন আপনার পূর্বে যত খলিফা হয়েছেন তারা সকলেই हाँ केन्नभव पुरस्कृत कर खलिफा हार पर तर व्यतिक्रम कर किस जैगर आदि अपनी हुकुम दें तो सेमान से से ग्रहण करते जाश्रम जा कर अर्जन करो तुम्हार सम्पत्ति अतपर ठीक मृत्यु के बसि बस स्मरण करो क्या तुम कष्टर मध्य कष्टर मध्य थकले मध्य थकले क्यों कमती देखा देवे ना को अंचल कमकर्ता उमर इबनी आब्दुल्लाजीजर का लिखलें शहर दुर्ग और रास्तमूह मेराम प्रयोजन जदि अमिर मिन किस अर्थ मंजूर करें तो मेराम व्यवस्था करते उत्तरे लिखे पत्र पार्टम तुम्हारा निज निज शहर न्याय विचार दुर्ग निर्माण करो रास्तूह जुलूम अतार दूर करो यटे असल मेरामत उमर इबनी आब्दुल्लाजीज रहमतुल्ला जनथे जानते पे मिथ्या बला दर्शन तखि कख मिथ्या ওহাব ইবনি মুনিব্বিহ বলেছেন যে এই উম্মতে কেউ মাহাদি হয়ে থাকলে তিনি হচ্ছেন উমর ইবনে আবদুল্লা আজিজ রহমতুল্লাহ মুহাম্মদ ইবনে ফাদালা বলেন যে আবদুল্লাহ ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ এক রাহিবের অর্থাৎ ইহুদি আলেমের নিকট দিয়ে যাচ্ছেন ওই রাহিব একটি দ্বীপে বাস করতেন তিনি আবদুল্লাহকে দেখামাত্র তার কাছে চলে এলেন অথচ তিনি কখনও কারো কাছে আসতেন না যাই হোক তিনি আবদুল্লার কাছে এসে তাকে জিজ্ঞেস করলেন তুমি কি জানো কী কারণে আমি তোমার কাছে এসেছি আবদুল্লাহ বলেন না আমি জানি না রাহিব বলল যে শুধু এই জন্য এসেছি তুমি হচ্ছ একজন ইমামে আদিল ন্যায়পরণের শাসকের সন্তান মালিক ইবনে দিনার রহমতুল্লাহ বলেন যে ওমর ইবনি আবদুল্লাহ আজিজ খলিফা হলে রাখেলেরা বিস্মিত হয়ে বলতে থাকে কে এই ব্যক্তি যিনি খলিফা হওয়ার পর বাঘেরা আমাদের বকরিকে কোনো ক্ষতি করছে না মুসেবনে আয়ুন বলেন যে আমরা যখন কিরমানে বকরি চালাতাম বাঘেরা আমাদের বকরিপালের সাথে চলাফেরা করতো অথচ বকরির কোনো ক্ষতি করতো না একদা একটি বাঘ একটি বকরিকে ধরে নিয়ে গেল আমিও ওই দিন বলে দিলাম আজ নিশ্চয়ই কোনো পূর্ণবান খলিফায় ইন্তেকাল করেছেন এরপর খোঁজ নিয়ে দেখা গেল ওই দিনই উমর ইবনে আবদুল্লা ইন্তেকাল করেছেন ওয়ালিদ ইবনে মুসলিম বলেন যে খোরাসানের জন্যই অধিবাসী স্বপ্নে দেখলো কেউ একজন তাকে বলছে যখন মুখে দাগযুক্ত বন উমাইয়া কোনো ব্যক্তি খলিফা হবে তখন তুমি অনত বিলম্বে তার হাতে গিয়ে বায়াত করবে তখন থেকে ওই ব্যক্তি প্রত্যেক খলিফার চেহারা গঠন সম্পর্কে মানুষকে জিজ্ঞেস করতে থাকে যখন উমর ইবনি আব্দুল্লাজিজ রহমতুল্লাহ খলিফা হন তখন ওই ব্যক্তি একাধারে তিন রাত স্বপ্নে দেখল ওই লোকটি তাকে বলছে যাও এখন গিয়ে বায়াত করো অতএব সে খুরাসান থেকে দামাশকে এসে উমর ইবনি আব্দুল্লা হাতে বায়াত হয় হাবিব ইবনি হিন্দ আসলামী বলেন যে সাঈদ ইবনি মুসাইব রহমতুল্লাহ আল্লাহ আমার কাছে বর্ণনা করেছেন খলিফা হচ্ছে তিনজন আবু বকরাজানহু উমরাজান হু উমর ইবনি আব্দুল্লা রহমতুল্লাহ আমি বলি প্রথম দুজনকে তো চিনি কিন্তু তৃতীয় জনকে তিনি বলেন যে যদি জীবিত থাক তাহলে জানতে পারবে আর যদি মারা যাও তাহলে তিনি তোমাদের পরবর্তী সময়ে আসবেন উমর ইবনে আবদুল্লা আজিজের খিলাফতের খেলাফত প্রাপ্তির পূর্বেই ইবনুল মুসায়েব ইন্তেকাল করেন মালিক ইবনে দিনার বলেন যে যদি কোনো ব্যক্তি জাহিদ সাধক হতে পারেন তাহলে তিনি হচ্ছেন উমর ইবিন আবদুল্লা আজিজ দুনিয়া তার কাছে আসলো কিন্তু তিনি তা ত্যাগ করলেন ইউনিসিফনি আবি সাবিব বলেন যে আমি উমর ইবিন আব্দুল আজিজকে তার খেলাফত লাভের পূর্বে দেখেছি যখন তিনি এত রৃষ্টিপুষ্ট ছিলেন যে পাজামার ফিতা তার পেটের মধ্যে ঢুকে যেত কিন্তু খলিফা হওয়ার পর তিনি এত শীর্ণ হয়ে পড়েন যে একটি একটি করে তার দেহের সবগুলো হাড় গণনা করা যেত উমর ইবিন আবদুল্লা পুত্র বলেন আমাকে আবু জাফর মানসুর জিজ্ঞেস করলেন তোমার পিতা যখন ইন্তেকাল করেন তার কি পরিমাণ সম্পদ ছিল তিনি উত্তর দেন সর্বমোট চারশো দিনার যদি তিনি আরও কিছুদিন জীবিত থাকতেন তাহলে আয়ের পরিমাণ আরও হ্রাস পেত মাসলাম ইবনে আবদুল মালিক বলেন যে রোগাক্রান্ত উমর ইবনি আব্দুল আজিজকে দেখতে যাই দেখি যে তিনি একটি ময়লা জামা পরে আছেন আমি আমার বোন অর্থাৎ উমরের স্ত্রীকে জিজ্ঞেস করলাম তুমি তার জামাটি দুহে দাও না কেন তিনি বলেন তার কাছে দ্বিতীয় কোনো জামা নেই যে গায়েরটি খোলে সেটি পরবেন উমর ইবনি আবদুল আজিজের কৃতদাস আবু উমাইয়া বলেন আমি একদিন আমার মণিবের খেদমতে নিবেদন করলাম হুজুর মসুরির ডাল মসুরির ডাল খেতে খেতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো তিনি উত্তর দিলেন যে এটা তো তোমার মণিবেরও নিত্যদিনের খাবার একবার তিনি তার স্ত্রীকে বললেন আমার আঙ্গুর খেতে ইচ্ছা হচ্ছে যদি তোমার কাছে কিছু অর্থ থাকে দাও তার স্ত্রী বললেন আমার কাছে তো একটি কানা করিও নেই আর আপনি নিজে আমির মেইন হওয়া সত্ত্বেও আপনার কাছে আঙ্গুর কিনে খাবার অর্থ নেই তিনি বললেন কিয়ামতের দিন আমাকে শিকলে বেদে জাহান নামের দিকে ট্রেনে নিয়ে যাওয়ার তুলনায় আঙ্গুরের কামনা অন্তরে নিয়ে মরে যাওয়া অনেক ভালো তার স্ত্রী বলেন খেলাফতের দিনগুলোতে তার অবস্থা এই ছিল যে বাইরে থেকে এসে তিনি সিজদায় পরে কাতে থাকতেন এবং এ অবস্থায় ঘুমিয়ে যেতেন যখন চোখ খুলতেন তার পুনরায় কাঁদতে থাকতেন ওয়ালিদ ইবনি আবু সাহেব বলেন আমি ওমর ইবনে আব্দুল আজিজের সাহিত্যে অধিক আল্লাভি আঁকার মধ্যে দেখিনি সাইদ ইবনে সুয়াদ বলেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ মসজিদে নামাজ পতে এলেন তখন দেখা গেল তার জামার পেছন এবং সামনে তালি রয়েছে অনেক ব্যক্তি তাকে বললো হে আমির মিনিন আল্লাহ তালা তো আপনাকে সব দান করেছেন অতএব আপনি নতুন জামা তৈরি করছেন না কেন তিনি অল্পক্ষণ মাথানিসি করে কিছু একটা যেন ভাবলেন তারপর বললেন প্রাচুর্যের মধ্যে মধ্যমপন্থা অবলম্বন এবং ক্ষমতা থাকা সত্ত্বেও কাউকে মার্জনা করা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বস্তু একবার উমর বিন আবদুল্লা রহমতুল্লাহ বলেন আমি যদি পঞ্চাশ বছরও তোমাদের মধ্যে থাকি তবুও আদল বা ন্যায় বিচারের মর্যাদাকে পূর্ণতায় পৌঁছাতে পারবো না আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই এবং তোমাদের অন্তর থেকে পার্থিব আশা আশা আকাঙ্ক্ষা বের করতে চাই কিন্তু দেখতে পাই যে তোমাদের অন্তর তা বরদাস্ত করতে সক্ষম নয় ইব্রাহিম ইবনে মায়সারা তাউসকে বলেন উমর ইবনে আব্দুল আজিজ হচ্ছেন মাহাদি তাউস বলেন শুধু মাহাদি নন বরং পূর্ণ ন্যায় বিচারকও উমর ইবনে আবদুল আজিজের মৃত্যুকালে লোকেরা অনেক মাল সম্পদ নিয়ে তার খেদমতে হাজির হয় তিনি তখন বলেন এসব তোমরা নিয়ে যাও এবং তোমাদের নিজেদের কাজে লাগাও তারপর নিজ তিনি নিজের মাল সম্পদে ওই মাল সম্পদের অন্তর্ভুক্ত করে ফেলেন জুয়াইরিয়া বলেন আমরা একদা ফাতিমা বিনতে আলী ইবনি আবু তালিবের কাছে গেলাম তিনি উমর ইবনি আবদুল্লাজের প্রশংসা করলেন এবং বললেন যদি তিনি জীবিত থাকতেন তাহলে আমাদের কোনো জিনিসেরই অভাব থাকতো না ইমাম আউজাই রহমতুল্লা আলাই বলেন যে তিনি কোনো লোককে শাস্তি দিতে চাইলে সতর্কতামূলকভাবে তাকে তিন দিন পর্যন্ত কয়েদ করে রাখতেন যাতে রাগবশত কিংবা তারাহুরের মধ্য দিয়ে তাকে কোনোরপ শাস্তি দেওয়া না হয় তিনি বলতেন যখনই আমি আমার নফসকে তার চাহিদা অনুযায়ী কিছু দিয়েছি তখনই সে এর চাইতে উৎকৃষ্ট জিনিসটি আমার কাছে দাবি করেছে ওমর ইবনে মহাজির বলেন যে তার দৈনিক ভাতা দুদীহাম নির্দিষ্ট ছিল তিনটি কাঠ খাড়া করে তার উপর মাটি বসিয়ে তার চেরাকদানি তৈরি করা হয়েছিল একবার তিনি তার ভিত্তকে পানি গরম করে আনতে বললে সে শাহির রন্ধনশালা থেকে তা গরম করে নিয়ে আসে তা জানতে পেরে তিনি তার বিনু এক দিরহাম মূল্যের কাঠ শাহিরন্ধনশালায় পাঠিয়ে দেন যতক্ষণ লোকেরা তার কাছে বসে রাষ্ট্রীয় ব্যাপারে আলাপ আলোচনা করত ততক্ষণ তিনি বাইতুল মালের প্রদীপ জ্বালিয়ে রাখতেন আর যখন লোকেরা চলে যেত তখন সে সেই বাতি নিভিয়ে দিতেন নিজের ব্যক্তিগত বাতি জ্বালিয়ে নিতেন ইতিপূর্বে খলিফার নিরাপত্তার জন্য একশো জন বিভিন্ন প্রহরী এবং পুলিশ নিযুক্ত থাকতো তিনি খলিফা হয়ে তাদের বলেন আমার নিরাপত্তার জন্য আমার ভাগ্যলিপি যথেষ্ট তোমাদের আমার কোনো প্রয়োজন নাই এতদূর সত্ত্বেও যদি তোমাদের কেউ আমার সাথে থাকতে চায় তাহলে সে দশ দিনার করে বেতন পাবে আর যদি কেউ থাকতে না চায় তাহলে সেজন্য আপন পরিবার পরিজনের কাছে ফিরে যায় উমর ইবনি মাহাজির বলেন যে একবার উমর ইবনি আব্দুল আজিজের ডালিম খাওয়ার খুব শখ হলো তার জনক বন্ধু তার কাছে একটি ডালিম পাঠিয়ে দিলেন তিনি বন্ধুর খুব প্রশংসা করলেন এবং আপন ভৃত্তকে বললেন যে ব্যক্তি এটা আমার কাছে পাঠিয়েছে তার কাছে আমার সালাম পৌঁছিয়ে দিবে এবং এই ডালিমটি তাকে ফেরত দিয়ে বলবে তোমার হাদিয়া যথাস্থানে পৌঁছে গেছে ভৃত্ত বলল হে আমিরুল মিনিন এটা তো আপনার একজন গনিষ্ঠ বন্ধু পাঠিয়েছেন অর্থাৎ তা রাখতে তো আপত্তির কিছু নেই রাসুল সাল্লিয় সালাম তো হাদিয়া গ্রহণ করতেন তিনি বললেন যে এটা রাসুল সাল আলিয়া ইসলামের জন্য হাদিয়া ছিল কিন্তু আমার জন্য ঘোষ মাবিয়া জলানহু সম্পর্কে অশিষ্ট কথা বলার অপরাধে তিনি এক ব্যক্তিকে চাবুক মারেন এছাড়া আর কাউকে তিনি ব্যথাঘাত করেননি তিনি তার পরিবার পরিজনের খরচের পরিমাণ কমিয়ে দিলে তারা এ সম্পর্কে তার কাছে অভিযোগ পেশ করে তিনি উত্তরে বলেন বর্তমানে আমার ধন সম্পদ এত প্রচুর নয় যে পূর্বের ন্যায় তোমাদের খরচের টাকা বহল থাকবে বাকি রইল বাইতুল মালের কথা তাতে তোমাদের যে ধরনের অধিকার রয়েছে সে ধরনের অধিকার রয়েছে একজন সাধারণ মুসলমানেরও ইয়াহিয়া গাছানি বলেন যে উমর বিন আবদুল আজিজ রহমতুল্লায় আমাকে মৌসিলের গভর্নর নিয়োগ করলে আমি লক্ষ্য করি যে সেখানে অনেক বেশি চুরির ঘটনা ঘটে আমি তাকে এই অবস্থা সম্পর্কে অবহিত করি এবং তার কাছে জানতে চাই এ ধরনের মোকদ্দমার ফয়সালা আমি সাক্ষের উপর করব না ব্যক্তিগত মতের উপর ভিত্তিতে তিনি নির্দেশ দেন প্রত্যেক মোকদ্দমায় সাক্ষ্য গ্রহণ অপরিহার্য যদি হক ন্যায় এবং সত্য তাদেরকে সংশোধন না করে তাহলে আল্লাহ তাও তাদেরকে কখনো সংশোধন করবেন না আমি তার নির্দেশ পালন করি যার ফলে মৌসুল সর্বাধিক নিরাপদ ভূখণ্ডে পরিণত হয় রাজা ইবনি হায়াত বলেন একদম আমি উমর ইবনি আবদুল্লাহের কাছে বসেছিলাম এমন সময় প্রদীপ নিবে গেল সেখানেই তার ভৃত্য শুয়েছিল আমি চাইলাম তাকে জাগিয়ে দিতে কিন্তু তিনি আমাকে নিষেধ করলেন এরপর আমি নিজেই উঠে গিয়ে প্রদীপটি জ্বালিয়ে দিতে চাইলাম কিন্তু তিনি নিজেই উঠে গিয়ে তেলের পাত্র নিয়ে এলেন এবং তা থেকে প্রদীপের তেল ভরে তা জ্বালিয়ে নিজের জায়গায় এসে বসলেন এরপর বললেন আমি এখনও সেই পূর্বে কারেই উমর ইবনি আবদুল্লাহ অর্থাৎ প্রদীপ জ্বালিয়ে আনার কারণে আমার পদ্মমর্যাদা একটু ক্ষুণ্ণ হয়নি আতা বলেন যে উমর ইবনি আব্দুল্লা রহমতুল্লাহ রাতের বেলা আলেমদের একত্র করতেন এবং মৃত্যু এবং কেমতের আলোচনা করে এত কাঁদতেন যে মনে হতো তার সামনে যেন কোনো জানাজা রেখে দেওয়া হয়েছে আবদুল্লাবনে গাবাহ বলেন যে একবার উমর ইবনে আবদুল্লাহাজি রহমতুল্লাহ তার খোদবার বলেন লোক সকল তোমরা তোমাদের গোপন বিষয়গুলো সংশোধন করে নাও তোমাদের বাহ্যিক বিষয়গুলো আপনা আপনি সংশোধিত হয়ে যাবে পরকালের জন্য কাজ করো দুনিয়ার প্রতি সেই পরিমাণ মনোযোগ দেওয়া যে পরিমাণ মনোযোগ দেওয়া অপরিহার্য স্মরণরেখো তোমাদের বাপদাদাদেরকে মৃত্যুই গ্রাস করেছে তিনি বলতেন অতীতে মহান ব্যক্তিদের সলফেসারহীনদের অনুসরণ করো কেননা তারা তোমাদের চাইতে অপেক্ষাকৃত ভালো এবং অধিকতর জ্ঞানী ছিলেন তার পুত্র আব্দুল মালিকের মৃত্যু হলে তিনি তার প্রশংসা করতে থাকেন মাসলাম বলেন যে আপনি তার প্রশংসা করছেন কেন তিনি উত্তর দেন যে আমি দেখতে চাচ্ছি আমার মরহুম পুত্র শুধু আমারই দৃষ্টিতে প্রশংসাযোগ্য না অন্যরাও তার প্রশংসা করে কেননা পিতার দৃষ্টি পুত্র সবসময় প্রশংসাযোগ্য থাকে তাই পিতার প্রশংসা দ্বারা পুত্রের প্রশংসার পরিমাণ নির্ধারণ করা চলে না হোস বিন জায়দ রহমতুল্ল্লাহের কন্যা তার দরবারে এলে তিনি তাকে উষ্ণ সংবর্ধনা জানান এবং একজন প্রতি শিষ্টজনের মতো তার সামনে বসে পড়েন এরপর তিনি যা চান তাকে তাই দান করেন একবার তার নিকটার্থীরা বলেন চলো আমরা হাস্যরসের কথা বলে আমিরুল উমিনকে আমাদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করি অর্থাৎ তারা কয়েকজনকে একত্রিত করে তার কাছে গেল তাদের একজন হাস্যরসের কিছু কথা বলে অপরজন তাদের সায় দিল উমর ইবিনী আবদুল্লা আজিজ রহমতুল্লাহ তখন বলেন তোমরা একটি অত্যন্ত গৃহীত কথার উপর সমবেত হয়েছে। যার পরিমাণ হচ্ছে শত্রুতা তারপরে পরিণাম হচ্ছে শত্রুতা তোমরা কোরআন পাঠ করো হাদিস পাঠ করো এবং হাদিসের মানে মতলব নিয়ে চিন্তা গবেষণা করো এটাই শ্রেয় यहिया गस्सानी बज उमर बी आब्दुल्लाजी रहम्ला सोलमान बीन आब्दुल मालिक के एक खारिजी हत्या करा निवृत्त रखें और यमे राय दें जख तक पर्त कये रखा जत सोलेमान खारिजी के डेके तुम कि तुम आर कि चाओ से उत्तर दिल हे फिकर पुत्र फासिक जा जिज्ञेस करते चाह कर सोलेमान बोलेंबीजर रायर कारण এরপর তিনি উমরকে ডেকে বলেন দেখে এই খারিজি কী বলে খারিজি পুনরায় সেই শব্দগুলো পুনরাবৃত্তি করল সোলেমান বলেন এবার বলো তার সম্পর্কে কী ব্যবস্থা নিতে হবে উমর বিন আবদুল্লা রহমতুল্লা কি নীরব থেকে বলেন হে আমিরুল মিন সে যে যেভাবে আপনাকে গালি দিয়েছে আপনিও সেভাবে তাকে গালি দিন খলিফা সোলেমান বলেন এটা সমিশ্র নয় এরপর তিনি খারিজিকে হত্যা নির্দেশ দেন এবং তদানুযায়ী তাকে হত্যা করা হয় উমর যখন খলিফার दरबार फिर आसान तक प्रतिमदे पुलिस प्रधान सांसद सक पुलिस प्रधान बहुत अद्भुत राय दिलेन जो अमिरुल मिनो खारिजी के रूप गाली दिन जेरूप गाली शेता के दिये से ता दिए तो भय पे गेल ना जाने अमरलम आना के मृत्युदंड दिन पुलिस प्रधान के जिज्ञेस करें जो अमरुलमार मृत्युदंडदेश दुम कि हमार ग उड़ी दालेद मैं पुलिस प्रधान उत्तर दिल हाँ हमें तीन क्लिफा हार पर খালিদ যথারীতি নিজ পদমর্যাদা অনুযায়ী তার সামনে এসে দাঁড়ায় উমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ নির্দেশ দেন তোমার এই তরবারি রেখে এবং এখন থেকে নিজেকে পদচ্যুত মনে কর তারপর তিনি ইবনু মহাজির আনসারিকে ডেকে তাকে পুলিশ প্রধান নিয়োগ করেন এবং বলেন আমি তাকে ইবনু মহাজিরকে প্রায়ই কোরআন্তেরাত করতে দেখেছি এবং এমন গোপন জায়গায় নামাজ পতে দেখেছি যেখানে কেউ তাকে দেখতে পেতো না উমর ইবনে আবদুল্লা আজিজ রহমতুল্লাই বলতেন যে ব্যক্তির রাত ঝগড়াঝাটি এবং কামনা বাসনা থেকে দূরে রইল সে মুক্তি পেয়ে গেল একবার জনক ব্যক্তি তাকে বলে যদি আপনি নিজের জন্য উটিনি নির্দিষ্ট করে নিতেন এবং পানাহারের ব্যাপারে সতর্ক থাকতেন তাহলে খুব ভালো হতো তখন তিনি বলেন হে আল্লাহ আমি যদি কেমন ভিন্ন অন্য কোনো বস্তুকে ভয় করি তাহলে আমাকে তা থেকে নিরাপদ রেখো না একদিন তিনি বলেন লোকসকল আল্লাহকে ভয় করা এবং জীবিকার সন্ধানে হন্য হয়ে ফেরো না তোমাদের ভাগ্যে যে জীবিকা নির্ধারিত আছে তা যদি পাহাড়ে কিংবা মাটির নিচেও থাকে তবুও তা তোমার কাছে এসে পৌঁছবে আজহার বলেন যে আমি তাকে খোদবাদিতে দেখেছি এম তো অবস্থায় যে তার জামা ছিল তালিযুক্ত একবার তিনি আমরিবনু কায়াসুকিনী সাইফার দিকে প্রেরিতব্য বাহিনীর অধিনায়ক প্রেরণ করেন এবং তাকে বিদায় দেনকালে বলেন সেখানকার পূর্ণবান লোকদের কথা শুনবে এবং খারাপ লোকদের ক্ষমা করে দিবে মধ্যম পন্থা অবলম্বন করবে যাতে মানুষ তোমার মর্যাদা না বলে বসে বরং তাদের কথা শুনতে তোমার কথা শুনতে আগ্রহী হয় খোরাসানের গভর্নর জার্রাই ই আবদুল্লাহ তাকে লিখেন যে খোরাসানবাসীরা বক্র প্রকৃতির লোক তরবারি ছাড়া তাদেরকে শাহ্তা করা যাবে না তিনি উত্তর লেখেন তুমি ভুল বলছ খোরাসানবাসীদের তরবারি ছাড়া সংশোধন করা যাবে না অবশ্যই মনে রাখবে ন্যায় বিচার এবং অধিকার প্রদান এমন বস্তু যার দ্বারা আপনা আপনি সংশোধিত হয়ে যায় অর্থাৎ তুমি তাদের মধ্যে এই দুইটি বস্তু প্রসার ঘটাও সালে বিন জুবাই বলেন কখনো কখনো এমন করতো যে আমি আমিরুল মিনিনের একটি কথা বলতাম তিনি সেজন্য আমার উপর অসন্তুষ্ট হতেন একবার তার সামনে উল্লেখ করা হলো যে কোনো একটি গ্রন্থে লিখিত আছে বাদশাহ বাদশাহর অসন্তুষ্টিকে ভয় কর যখন তার রাগ পরে যায় তখন তার সামনে যাও তিনি একথা শুনে বলেন হে সালে আমি তোমাকে অনুমতি দিচ্ছি তুমি আমার ক্ষেত্রে এই আইন মেনে চলবে না আল্লামা জাহাবির রহমতুল্লা আল্লাহ তিনি বলেছেন যে মাইলান নামক জনক ব্যক্তি ওমর বিন আবদুল আজিজের খিলাফতের আমলে তাক দীর্ঘ অস্বীকার করে তিনি তাকে ডেকে তবা করার নির্দেশ দেন সেই উত্তরে বলে আমি যদি পদভ্রষ্ট হতাম তাহলে আপনার এই হৃদায়ত যথার্থই ছিল তিনি বলেন হে আল্লাহ যদি এই ব্যক্তি সত্যবাদী হয় তাহলে তো ভালো অন্যথা তার হাত এবং পা কেটে তাকে শুলো চড়িয়ে দাও একথা বলে তিনি তাকে ছেড়ে দেন তার এই বিশ্বাসের উপরেই সে তার বিশ্বাসের উপরে কায়ম ছিল এবং তা নিয়মিত প্রচারও করতো কিন্তু পরবর্তী সময় খলিফা হিসাম বিন আবদুল্লা মালিক তাকে আকিদার কারণে গ্রেপ্তার এবং তার হাত কেটে তাকে শুলে চড়িয়ে দেন একবার একবার মারোয়ানের সন্তানরা অমর বিন আবদুল্লা আজিজের দরবারে সমবেত হয় এবং তার পুত্রকে বলে তুমি তোমার পিতাকে গিয়ে বলো আপনার পূর্বে বহু হুমাইয়ার বনুমাইয়ার যত খলিফা হয়েছেন তারা সকলে আমাদের জন্য কিছু না কিছু উপহার এবং জায়গির নির্ধারণ করে দিয়েছেন কিন্তু আপনি খলিফা হয়ে আমাদের সব কিছু থেকে বঞ্চিত করেছেন তার পুরো ওই প্রোগ্রাম নিয়ে তার কাছে গেলে তিনি বললেন তুমি ওদেরকে গিয়ে বলো আমার পিতা বলেছেন যে ইনি আন আসে তো রব্বি আগা বা ইয়িন আউজিম আমি যদি আমার রবের অবাদতা করি তবে আমি আশঙ্কা করি মহাদিবসের শাস্তির এই ছিল খলিফা অমর বিন আবদুল্লা রহমদুল্লাহ এর কিছু চরিত্র চারিত্রিক উন্নত বৈশিষ্ট্য আখলাখ এবং জুহাদ এবং দুনিয়া বিমুখতা ন্যায় প্রণতার কিছু বৈশিষ্ট্য অমরিবিন আব্দুল আজির রহমতুল্লাহ আল্লাহ সময় খারিজিদের যে ফিতনা পরিস্থিতির সার্বিক মূল্যায়ন করলে দেখা যায় যে খারিজদের বিশৃঙ্খলা এবং নির্দ্যকর তৎপরতা সবসময় বিদ্যমান ছিল কোনো যুগে এর মূল উৎপান সম্ভব হয়নি হ্যাঁ যখন খেলামত খিলাফতের আসনে প্রতিষ্ঠিত হতেন তখন খারিজিরা কিছুদিন সুযোগের অপেক্ষা করত এবং যখনই সুযোগ আসতো তখনই রণক্ষেত্র পুনরায় ঝাপিয়ে পড়ত খারিজি এবং অন্যদের গোপন ষড়যন্ত্র এবং বিদ্রোহ ইরাক খুরাসান প্রভৃতি জায়গায় বিকশিত এবং সম্প্রসারিত হওয়ার সুযোগ পায় মোট কথা কখনো প্রকাশ্যে আবার কখনো গোপনে হলেও বরাবরই আন্দোলনরত থাকে উমর ইবনে আবদুল্লা রহমতুল্লাই যখন খেলাফতের আসনে অধিষ্ঠিত হন এবং তার সৎকর্মপরণতা এবং পবিত্রত্ব চিত্র তার কথা সর্বত্র ছড়িয়ে পড়ে তখন খারিজিরও নিজ থেকে সিদ্ধান্ত নেয় ওমর ইবনি আব্দুল আজিজের মতো একজন পূর্ণবান খলিফার বিরুদ্ধে কোনোর বিপ্লবী গ্রহণ করা মোটেই না অর্থ এই মহান ব্যক্তি যতক্ষণ পর্যন্ত খেলাফতের আসনে অধিষ্ঠিত থাকবেন ততদিন পর্যন্ত আমাদের বিপ্লবী কর্মসূচি মুলতবি রাখবে এ কারণেই তার খেলাফতামলে কোনো খারিজি বিদ্রোহ পরিলক্ষিত হয়নি ওমর ইবনি আব্দুল আজিজ রহমতুল্লাহের ইন্তেকাল উমাইয়া গোষ্ঠী ওমর ইবনি আবদুল আজিজের কর্মনীতির প্রতি অত্যন্ত অসন্তুষ্টের ছিল কেননা তিনি তাদের কাছে ওই সমস্ত জায়গার সহায় সম্পদ মাল সামগ্রী চিনিয়ে নিয়েছিলেন যেগুলোর উপর তারা অন্যায়ভাবে অধিকার প্রতিষ্ঠা করেছিল রাষ্ট্রের কাছ থেকে তাদের সুবিধা অন্যান্য পথ বন্ধ হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত তারা তাদের এই ক্ষতি বরদাস্ত করতে না পারে তারা তাকে হত্যা করার ষড়যন্ত্র করে আর তাকে হত্যা করা হয় কোনো কো তার হত্যা করার কোনো কঠিন কাজ ছিল না কেননা তিনি তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য যেমন কোনো পাহারাদার ব্যবস্থা করতেন না তেমনি পানহারের ক্ষেত্রেও কোনো সাবধানতা অবলম্বন করতেন না বনহুমায়ের লোকেরা তাকে হত্যার জন সবচেয়ে সহজ মাধ্যম তথা তার খাদে বিষ প্রয়োগের সিদ্ধান্ত তারা তার কৃত্রদেশকে লোভ দেখিয়ে নিজের দলে ভিরায় এবং তাদের মধ্যে অমরুবিন আব্দুল্লাজিজকে তার মাধ্যমে অমরুদিন আব্দুল্লাজিজ রহমতুল্লা আলাহকে খাদ্যে বিষ প্রদান করে যখন তারা তাকে বিষ করা হয় তখন তিনি তা জেনে ফেলেন বিষক্রিয়া ক্রমশ বাড়তে থাকে बढ़ते थकले लोकर ताके चिकित्सा कर क्या उत्तर बहुत हमको विस्क्रयोग तक क्यों जी क्यों बोलते एम तुम्हार कानर लति स्पर्श को आरोग्य लाभ करते हमें तर कानी कान लति कानती स्पर्श करतम ना मुजाहिद रहमत आई बे उमरबी आब्दुल्लाजी रहमतुल्ला जिज्ञेस कर लेंगे जनसाधारण हमार्पर् कि धारणाई आपना के जदू करना हमें जादुग्रस्त नहीं बरसा যখন আমাকে বিস্ফ্রয়োগ করা হয় তখনই আমি তা জানতে পারি এরপর তিনি এই ক্রেতদাসকে ডেকে পাঠান যে তার খাদ্যে করেছিল তিনি তাকে বলেন যে আক্ষেপের বিষয়ে তুমি আমাকে বিস্ফ্রয়োগ করেছ শেষ পর্যন্ত কোনো প্রলোভনে তুমি এই কাজ করতে উদ্যোগ হলে উদ্যত হলে সে উত্তর আমাকে এক হাজার দৃঢ়াম দিনার এবং মুক্তিদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তিনি বলেন যে এই দিনারগুলো আমার কাছে নিয়ে আসো সেটা তা নিয়ে এলো তখন से ती तख एक हजार दिन वायतुल माले जमा दें और कृतदेशमेंखान बर जेदिक्चा पाले जाओ क्यों जान तुम चेहरा देखते ना पायबीन हासान बजार अंतिम समय उपनीत हल और मृत्यु कष्ट शुरू हम लोकदेक एका थ जाओ अत सकल बाड़ी चले गलो क्यों मसलामा ए बिल आब्दुल मालिक और तर स्त्री फातिम आब्दुल मालिक दर्जार दाड़ी निलें ता से पेनि बीसमिल्ला এবার শুন এই আকৃতি না মানুষের আননা জিনার এর প্রতিনিধিত্ব মুক্তাত তেলাওয়াত করলেন tilka darul akhirah naj'alha lil ladina la yuriduna uluan fil ardi wa la fasada wal aqibatu lil muttaqin এটা হচ্ছে আকৃতির সেই আবাস যা নির্ধারণ করে তাদের জন্য যারা এই পৃথিবীতে উদ্ধত সৃষ্টি করতে চায় না শুভполне না মুত্তাকীদের জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি পঁচিশের অজব ইন্তেকার করেন তিনি মোট বছর পাঁচ মাস চার দিন খেলাফতের আসনে অধিষ্ঠিত ছিলেন হিমস এলাকার দাহারে মা নামক স্থানে তিনি ইন্তেকাল করেন হাসান বসরি রহমতুল্লাহ তার মৃত্যুর সংবাদ পেয়ে বলে ওঠেন আজ সবচেয়ে ভালো মানুষটি চলে গেলেন কাতাদা বলেন যে তিনি তার পরবর্তী খলিফা ইয়াজি ইবিনা আবদুল মালিককে উদ্দেশ্য করে একটি চিঠি লিখেন ইসমিল্লাহ রহমানি রহিম এই পত্রটি আল্লাহর বান্দা উমর ইবিনা আবদুল আজিজের পক্ষ থেকে সালামু আলাইকুম হে আজিদ হে আজিদ ইবনে আব্দুল মালিক জেনেরেখা আমি সেই আল্লাহ প্রশংসা করছি যিনি বেঁধে তার কোনো ইলাহ নেই আমি আমার অন্তিম সময় তোমার কাছে এই চিঠি লিখছি আমি জানি যে আমাকে আমার শাসনামল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে আর সেই জিজ্ঞাসাবাদকারী হচ্ছেন দুনিয়া এবং আখ্রাতের মালিক এটা কোনো মতেই সম্ভব নয় যে আমি তার নিকটে আমার কোনো কাজ গোপন রাখতে পারবো যদি তিনি আমার উপর সন্তুষ্ট হয়ে যান তাহলে আমি মুক্তি পেয়ে যাব অন্যথা আমার ধ্বংস অনিবার্য আমি দোয়া করি যেন তিনি তার করোনা অপার করোনা গুণে আমাকে মার্জনা করেন জাহান্নামের শাস্তি থেকে রেহাই দেন এবং আমার বসন্তুষ্ট হয়ে আমাকে জাননাতে দাখিল করেন তোমার উচিত আল্লাহ সম্পর্কে সদা সতর্ক থাকা এবং জনসাধারণের সুযোগ সুবিধার প্রতি লক্ষ্য রাখা এবং আমার পরে তুমিও বেশিদিন দইয়া থাকবে না অমর ইবিন আব্দুল্লাজিজ স্ত্রী এবং সন্তান সন্ততি অমর ইবিন আবদুল আজিজ रहमतुल्लानारी ज स्त्री छुकाले एगारो जन पुत्र रेखेन तर स्त्री मध्य फतिमा अब्दुल मालिक छान तर ठीक तार मत पवित्र चेताव आल्लातिमा एक खलिफार नातनी खलिफार कन्या और खलिफा बून और खलिफार स्त्री ए सत्वे अत्यंत सरल जीवन जापन करतें तरह पुत्र मदे इसहायूब मुसा अब्दुल्ला बकर ए इब्राहिम स्त्रीतर गर्वे और अवशिष्ट दासी गर्भ में जन्मग्रहण करें अवशिष्टर नाम होंगे आब्दुल मालिक वालिद असिम यजिद अब्दुल्ला अब्दुल अजीज और रैान रान पुत्र आब्दुल मालिक अबिकल पितार मत छमर उम, इन आब्दुल अजीज रहमल्ला प्राय बत पुत्र आब्दुल मालिकर कारण पुण्य क्या विबादे बंदी गीत प्रेरणा पाई क्योंकि आब्दुल मालिक तर जीवित अवस्थाय मृत्युबरण करें मृत्युकाले जो अर्थ सम्पद रेखे जामाण छो एक दिनार ता कैक दिनार काफर काफरे खरच है अवशिष्ट अर्थ पुत्रकन्या मद बण्टन है आब्दुर रहमान इबने कािम इबने मुहम्मद बीन आबू बक्कर बज उमर इबनी आब्दुल अजीज एगारो जन पुत्र रेखे जान अनूप बाबी हिसाम इब्ने आब्दुल मालिकों एगारोन पुत्र रेखे जान लक्षण जमर इबनी आब्दुल अजीज पुत्ररा तेज़ पितार सम्पत्ति उत्तराधिकार सूत्रे जनप्रति प्राय एक दिन आग पान अथच हिसाम इबनी आब्दुल मालिक के पुत्रा माथा प्रति प्राय दस लक्ष पान আমি উমর ইবিন আবদুল্লাহের এক পুত্রকে দেখেছি যে তিনি একদিন জিহাদের জন্য একশো ঘোড়া দান করছেন অথচ সে আমার এক পুত্রকে দেখেছি যে তিনি অবের ধারণায় মানুষের কাছ থেকে জাকাত গ্রহণ করছেন সংক্ষিপ্তভাবে দেখলে উমর বিন আবদুল্লাজি রহমতুল্লা খেলাফতকাল আব্বকর সিদ্দিক রাজ্লানহ এর খেলাফতকালের নয় অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু আব্বকর রাজি আহ এর সিদ্দিক খেলাফতকাল যেমন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান তেমনি উমর বিন আবদুল্লাহের খেলাফতকালও ছিল মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত মূল্যবান এবং তাৎপর্যপূর্ণ বনু উমাইয়ার শাসনামলে ধীরে ধীরে মানুষের মনে সংসার পূজা ধন সম্পদের আসক্তি এবং আকার সম্পর্কে উদাসীনতার সৃষ্টি হয়েছিল অমর ইবিনের সংক্ষিপ্ত খিলফতকাল কিছুদিনের জন্য হলেও এইসব অসৎ মনোবৃত্তি দূর করে মুসলমানদের পুনরায় রুহানিয়াত এবং পুণ্যের দিকে চালিত করে সবচেয়ে বড় কীর্তি এই যে তিনি রাজতান্ত্রিক খেলাফতকে খেলাফতের রাশিয়তার আদর্শে প্রতিষ্ঠিত করে বিশ্বে পুনরায় সিদ্দিকী এবং ফারুকি যুগের আবির্বাব ভটান ওমর ইবিনা আব্দুল আজিজ রহমতুল্লায় বনু উমায়ের খলিফারদের অত্যাচার উৎপীড়ন এবং বারাবারিকে অত্যন্ত ঘৃণা করতেন তিনি চাইতেন বিশেষ শান্তি ও স্বাধীনতা প্রতিষ্ঠা করে প্রত্যেক ব্যক্তিকে তার মানবিক অধিকার থেকে উপকৃত করার সুযোগ করতে তিনি একজন নাস্তিকের উপরও কোনো জবরদস্তি করতে চান না তিনি খারিজদেরকেও তাদের মতবাদ প্রকাশের সুযোগ দিয়েছেন তিনি খলিফার্দুল মুসলিমদের মর্যাদা এই পর্যন্ত নিয়ন্ত্রিত করতে চাচ্ছিলেন যে যদি কোনো অপরাধী খলিফাকে গালি দেয় তাহলে খলিফাও প্রতি শুধু বৈভৃত্তিকে সেরূপ গালি দিতে পারবেন বেশি কিছু করতে পারবেন না তিনি তার কাছে না যে তারা কাজে এবং সমর্থন তিনি মুসলমানদের এবং মনে করতেন না তাদেরকে একজন পিতা মনে করতেন যেসব দেখেছি তার যাবতীয় নমুনা অমর ইবিনিয়া আব্দুল্লাহিজের মধ্যে বিদ্যমান ছিল তাই একথা অত্যন্ত যুক্তিসঙ্গত যে অমর ইবিনিয়া আবদুল্লাজের মৃত্যুর সাথে সাথে খেলাফতের রাশেদারও পরি তার যুগে এক বিরাট সংখ্যক লোক স্বেচ্ছা এবং সন্তুষ্টের ইসলাম গ্রহণ করে আর অন্য কোনো হলিফায়ার যুগে ইসলাম গ্রহণের এরূপ জোয়ার পরিলক্ষিত হয় না অথচ তার যুগে যুদ্ধ বিগ্রহ হয়েছে খুবই কম তার রাষ্ট্রের সীমা সিন্ধু পাঞ্জাব বোখারা তুর্কিস্তান এবং চীন থেকে চীন থেকে শুরু করে মরক্কো স্পেন এবং ফ্রান্স পর্যন্ত বিস্তৃত এত বড় রাষ্ট্রের সর্বত্র শান্তি এবং নিরাপত্তা বিদ্যমান ছিল তার শাসনামলে বহু রাস্তা নির্মিত হয়েছে প্রত্যেক প্রদেশে মাদ্রাসা এবং দাতব্য চিকিৎসালয় স্থাপন করা আছে তার সময়কার আদলে এবং ন্যায় বিচারের নমুনা আজ পর্যন্ত দুনিয়ার কোথাও প্রত্যক্ষ করেনি কেউ এ কারণেই তার মৃত্যুতে শুধু মুসলমানদের ঘরেই রন্দনের রোল ওঠেনি বরং খ্রিস্টান এবং ইহুদিদের দেখা গিয়েছে রাহিবরা তার মৃদু সংবাদ শুনে তার তাদের গির্জা এবং উপাসনলে এই বলে প্রদান করে থাকে যে ও আজ দুনিয়া দুনিয়া থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী এবং তার রক্ষাকারী বিদায় গ্রহণ করেছেন অমর ইবিনা আব্দুল আজিজ রহমতুল্লাহ শিয়া সুন নি খারেজি প্রভৃতি ফিরকার সমগ্র বিরোধ মিটিয়ে ফেলেন আজ পর্যন্ত মুসলমানদের এমন একটি লোক দৃষ্টিগোচর হয় না যে তার অন্তরে উমরিবিন আবদুল্লাহের প্রতি সামান্য বিদ্বেষ পোষণ করে এখানে প্রতিটি বিবেক সম্পন্ন ব্যক্তির জন্য একথা চিন্তা করে দেখার যে যে ব্যক্তি ইসলামের সে কাছে এরা ইসলামের একটা এবং সালাউদ্দিন অত্যন্ত এবং সম্মানের দৃষ্টিতে দেখে সাথে সাথে এটাও দেখা উচিত যে এসব ব্যক্তি ইসলামের প্রতি কতই না অনুগত ছিলেন তাদের সৌন্দর্য সৌন্দর্য এই একটি কথার মধ্যে নিহিত ছিল যে তারা ছিলেন সত্যিকার মুসলমান এবং তারা তাদের জীবনকে ইসলামের আদর্শের উপর প্রতিষ্ঠিত রাখতে সচেষ্টবান ছিলেন একদিকে যেমন আমরা দেখি যে উমর ইমিনী আবদুল্লা আজিজ রহমতুল্লাহ ছিলেন সবচেয়ে বড় খলিফা তিনি ছিলেন খলিফা আমিরুল মিনিন অন্যদিকে আবার দেখি যে তিনি তালিকাযুক্ত জাম পরে দিয়ে মেম্বারের উপর দাঁড়িয়ে খোদবা দিচ্ছেন যখন আমাদের বিশ্বের সীমা থাকে না এর চাইতে উঁচু পর্যায়ের দায়িত্বানুভূতি আর কি হতে পারে অমর ইবনুল আবদুল আজিজ জীবনে অত্যন্ত সুখ স্বাচ্ছন্দ্যের ভেতর দিয়ে অতিবাহিত হয়েছিল কিন্তু খলিফা হওয়ার পর আড়াই বছর সময়টা তিনি এতটা শীত শীর্ণকায় হয়ে পড়েছিলেন যে তার দেহের হারগুলো একটি একটু করে গণনা করা যেত